তাও যদি আমার আল্লাহ হাব্বুল আলীন ফরজ না করতেন তাহলে রমাদানাও শ্রিয়াম পালন করাটা আমাদের জন্য কষ্টকর হয়ে যেত আমরা অনেকে সিয়াম পালন করতাম না কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম তার গোটা জীবনের অর্ধেক অংশ নবী সাল্লা আল ইসলাম তার সিয়ামের জন্য বরাদ্দ করেছেন এটি নবী সাল ইসলাম আদিস দ্বারা প্রমাণিত হয়েছে আদিসের মধ্যে বলেন যে নবী সাল ইসলাম বলেন সিয়াম দাউদ সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে দাউদ আসলাম সিয়াম তার পদ্ধতি ছিল সিয়াম পালনের ক্ষেত্রে দাউদ আলী ইসালাতাম একদিন সিয়াম পালন করতেন একদিন কি করতেন সিয়াম বঙ্গ করতেন বা করতেন একদিন সিয়াম রাখতেন না একদিন সিয়াম রাখতেন না একদিন সিয়াম রাখতেন এভাবে তিনি সারা জীবন কি করেছেন সিয়াম পালন করেছেন এটি ছিল দাউদ আলী সিয়াম কিন্তু নবী সাল্লাহ আলী আসসাল্লাম দাউদ আলী সিয়াম এটাকে নবী সাল্লাহ আলী সাল্লাম এই সারা জীবনের অর্ধেক অংশকে সিয়ামের জন্য বরাদ্দ করেছেন কিন্তু দাউদ আলী এই ম্যান হাইজিটাকে এই পদ্ধতিকে নবী সাল্লাহ আসলাম গ্রহণ করেনি নবী সাল্লা সাল্লাম তার জন্য একটা নির্দিষ্ট মানহাজ করেছেন গ্রহণ করেছেন পদ্ধতি গ্রহণ করেছেন সেই মানহাজটা হচ্ছে এই নবী সাল্লাম যে দিবসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই দিবসগুলো সিয়াম নবী পালন করতেন নবী সাল্লাহ সোমবার সিয়াম পালন করতেন এরপর নবী সাল্লাহী সাল্লাম বৃহস্পতিবার সিয়াম পালন করতেন নবী সাল্লাহ মাসের তিন দিন সিয়াম পালন করতেন কখনো কখনো নবী সাল্লাহসাল্লাম আয়ামুল বিদের তেরো চোদ্দ পনেরো এই দিন শিয়াম পালন করতেন যে কোন দিন তিনি সিয়াম পালন করতেন আর যেটি করতেন নবী সাল্লাহাম ইসলাম সেটি হচ্ছে যে সমস্ত আয়া মুফতলা ফতপূর্ণ যে সমস্ত দিনগুলো রয়েছে যেমন জিল মাসের নয় তারিখ দশ তারিখ পর্যন্ত প্রথম দশ দিন সিয়াম পালন করতেন এক পর্যায়ে যখন নবী সাল্লাহ তার সিয়াম যখন নবী সাল্লাহাম হিসাব করতেন রমাদানের আগে যখন নবী সাল্লাহস্লাম দেখতেন যে তার উপর ওই অর্ধ জীবনের অর্ধেক অংশ অর্ধ বছরের যে সিয়াম রয়েছে নবী সাল্লা সিয়াম এখন বাকি রয়ে গেছে অর্ধ জীবন সিয়াম পালন করেছেন নবী সাল্লাহাম এইভাবে অর্ধ জীবন সিয়াম পালন করতেন কিন্তু নবী সাল্লাহাম তা সিয়ামকে একদিন সিয়াম পালন করতেন একদিন ইফতার করতেন এভাবে না করে নবী সাল্লা ইসলাম এভাবে গ্রহণ করেছেন যাতে করে জন্য এই আমলটুকু মূলত সহজ হয় কারণ দাউদারি ইসলাতাম ছিলেন নবী নুবুহতের আজিমত যেটি নবু নবীর জন্য মানে নবুহতের যে আজিমত রয়েছে নবুহতের যেই মানে শক্তিশালী মনোবল রয়েছে হিনমত রয়েছে সেটা তো আসলে সাধারণ মানুষের জন্য কঠিন সাধারণ মানুষের জন্য কঠিন নবী সাল্লাহ আলী সালাম সিয়াম পালন করতেন একাধারে সিয়াম পালন করতেন স্যামসালাম পালন করতেন একাধারে সিয়াম পালন করতেন তোমাদের এমন কেউ আছে কিনা তোমাদের মধ্যে কেউ আছে কিনা যেটা করতে পারে আমি একাধারে সিয়াম পালন করলেও মনোবল রয়েছে সেটার সাথে মানে উম্মত সেটাকে কোন ভাবেই কি করতে পারবে না করতে পারবে না কঠিন হবে এই জন্য নবী সাল্লাহ ইসলাম ইমানহাজকে তা উদারে ইসলাম যে মানহাজ গ্রহণ করেছিলেন সেটাকে একটু সহজ করে দিলেন